দশটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ রবিআালাতিমলিহি আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম ইসলামী অর্থনীতির বিশেষ অংশ হালাল ও হারাম আমাদেরকে হালাল খেতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে এবং হারাম থেকে দূরে থাকতে হবে সর্বাবস্থায় কিন্তু এমন যুগ এমন জামানা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 নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না আর যেহেতু আল্লাহ তালা আমাদেরকে হালাল খেতে বলেছেন মাল ভক্ষণ করো এক অপরের মাল যখন ভক্ষণ করো তখন তোমরা হালাল ভাবে করো হারাম ভাবে খেয় না কুমিলি ইমানদাররা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 নারী দেহ ব্যবসা বা দেহ ব্যবসা আর নম্বর চার অস্ত্র ব্যবসা এই চারটি ব্যবসার মাধ্যমে আজ সারা বিশ্বের বহু দেশকে দেখবেন তারা উন্নত কিসের মাধ্যমে উন্নতি করছে তারা অধিকাংশ পথ হলো হালানা হারামের হারামের পথ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না যে তোমরা এইভাবে অন্যায় পথ অবলম্বন করো না ইহুদিদের অভ্যেস ছিল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 কেন যেহেতু তারা অনেক কে আল্লাহে সুদ আরাম করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা সুদ গ্রহণ করতোলি হিমা আতেল এবং অন্যায় লোকদের ধন সম্পদ গ্রাস করত।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 ওয়ালা তানা যাসো পরস্পর হিংসা করোনা আর এক অপরের দালালি করোনা দালালি করে মানে দাম বাড়িয়ে দেওয়া তারপরে না কেনা দালালি দেখেছেন বাজারে ওয়ালা তো পরস্পর বিদ্বেষী না। ওয়ালা তাদা এক অপরের পিছনে পড়ো না এক অপরের শত্রু হয়ে যেও না ওয়ালা এম আলা বা আর একজনের ক্রয় বিক্রয়ের ওপরে তুমি ক্রয় বিক্রয় করোনা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 আল মুসলিম ও মুসলিম মুসলিম হচ্ছে মুসলিমের ভাই মুসলিম মুসলিমের ভাই ভাই কোনোদিন ভাইয়ের ক্ষতি চায় না চাইতে পারে না। ভাই কোনোদিন না তাকে সাহায্য না করে অসহায় ছেড়ে দিতে পারে না ওলা তাকে ঘৃণা করতে পারে না মুসলিম মুসলিমকে ঘৃণা করতে পারে না আর তাকোয়া হাহুনা তাকোয়া হলো হৃদয়ের ভেতরে মানুষের ভিতরে তাকোয়া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 সেই কাজ যে আছে সেই কাজ করতে হবে মুসলিম ভাইকে ঘৃণা করে মুসলিমের ওপরে মুসলমানের জন্য তার মাল তার খুন এবং তার ইজ্জত সম্ভ্রম হারাম আপনি একজন মুসলমান ভাইয়ের তার মালকে অন্যায় উপরে আপনি নিয়ে ভক্ষণ করবেন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 আরাফা অথবা কোরবানি দিন রসুল্লা ভাষণে বলেছিলেন সেখানকার বর্তমান পরিস্থিতি সেখানকার জায়গাটা কেমন মক্কা সবথেকে পবিত্র জায়গা আর সেই হজের সময় সব থেকে পবিত্র সময় সেই গুরুত্ব আরোপ করে বলেছিলেন ফাইন দিমা আকুম ওন কাহমাতে ইয়াজা ফি শাহরিকুম হাজা তোমাদের এক অপরের মাল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 বুঝুতে আর বুঝুতে যদি বলা হয় পানি এখন এইদিকে যাচ্ছে তোমাকে এইদিকে যেতে হবে হ্যাঁ তখনই তো কষ্ট আর বুঝুতে আর যদি বলা হয় তোমাকে যে টাকা দেওয়া হচ্ছে টাকা হিসাব লাগবে তাহলে কেমন খরচ হবে মুসলমানকে মাল দেওয়া হয় চাল্লার পক্ষ থেকে মাল সম্পদ দেওয়া হয়েছে হিসাব লাগবে না লাগবে না দিদার খরচ করতে পারে না হিসাব লাগবে আর এই হিসাবের জন্যই কাল কেয়ামতে ধনীরা গরিবদের পাঁচশো বছর পর বেহেস্তে যাবে যদি যায় কেয়ামতের দিনে আল্লাহর সামনে থেকে কোন আদম সন্তানের পা হিলবে না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 সব থেকে জরুরি কি कथा पूर्वे सफलता कुरान तलावे क्यों जो शैम पालन करज कर মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহ জানার জন্য দেখুন বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষ পথে আল্লাহ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 কোন সুন্দরী মহিলার কোন সুন্দরী সম্ভ্রান্তা মহিলার আহ্বানে আমি আল্লাহকে ভয় করি এ নয় যে ডাকলো তাকে সারা দিলাম আর তাকে সাশ্রয় দিলাম প্রশ্রয় দিলাম না আল্লাহকে ভয় করতে হবে ইন্নি আখাফুল্লাহ অবৈধ প্রেম থেকে দূরে থাকতে হবে যুবককে তার কারণ পদস্খলন ঘটে এই যৌবন অবস্থাতেই অবৈধ প্রণয় ফালতু ভালোবাসা স্কুল কলেজে এই যে বিভিন্ন রকমের অন্যায় ভাবে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 তুমি গোপনে কি করছো প্রকাশ্য কি করছো কাজ গোপনে হয় কিছু কাজ প্রকাশ্যে অনেক সময় সামাল দিতে পারলে প্রকাশ্যে মানুষের সামনে তখন তখন কিছুই থাকে না। যদি আপনি সেই খারাপ পথে যে পা এমন যুবতীকে আপনি বলেন যা লজ্জাসরম থাকে না অথচ লজ্জা হচ্ছে ইমানের অংশ বিশেষ যৌবন কাল বড় কঠিন পদস্খলন খুব ঘটে পা পিছলে যায় এই জন্য আপনি যেমন কাদাতে চলেন পা টিপি চলেন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 একটা সামান্য অগ্রসর করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে তিন নম্বর প্রশ্ন হলা এটা আমাদের বিষয় ইসলামী অর্থনীতিতে আল্লাহ তালা প্রশ্ন করবেন বান্দা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 শিক্ষা এলিম শিখোলা শিক্ষা শিখেছ শিক্ষা শিখার পরে শিক্ষা যেমনি শিখলেন অটোমেটিকলি দ্বিতীয় ফরজ আপনার ঘাড়ে এসে যায় সেটা কি এলমের পরে আপনি ইলেম শিখলেন তারপরে কি ফরজ আছে আমল পরে কি আছে আমল করতে হবে না হবে না শুধু শিখলেই হবে আমল আপনাকে আমল করতে হবে আমল যখন আমল করলেন তারপরে তৃতীয় নম্বর নাকি চাচা আপন যান বা আপনি নিজে বাঁচলেই হলো নিজে বাঁচলে বাপের নাম না আপনাকে নিজেও বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে নারা। নিজেকে জাহার নাম থেকে বাঁচাও পরিবার পরিজন বর্গ কেও জাহার নাম থেকে বাঁচাও বাঁচাবার যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন না না। করলে পারবেন নিজে বাঁচো অপরকে বাঁচাও এ দায়িত্ব আপনার তিন নম্বর দায়িত্ব চল আর তিনটে দায়িত্ব পালন করতে গেলে আর একটা ফরজ আপনার ঘরে অটোমেটিকলি এসে যায় সেই ফরজ পালন না করতে পারলে আপনি কিচ্ছুই পাবেন না কে এলএম শিখতে হলে সেটা দরকার আছে আমল করতে হলেও দরকার আছে মানুষকে শিক্ষা দিতে গেলে চারটে আল্লাহ সুরা আসরের মাধ্যমে পরপর যে ফরজ আপনার ঘরে।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 বরং যদি হক কথা বলতে গিয়ে যদি কেউ মারতে আসে আলাদা কথা ধৈর্য ধরতে হবে মোট কথা ধৈর্য ধরতে হবে এক কি হলো তাহলে তেয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে মাল কিভাবে অর্জন করেছেন আর মাল কিসে ব্যয় করেছেন এই প্রশ্নের উত্তর আপনাদেরকে তৈরি রাখতে হবে প্রিয় দর্শক মন্ডলী মানুষ যে অর্থ উপার্জন করে তা সাধারণত চার প্রকার হয় যা আল্লাহর অনুগত হয়ে উপার্জন করা হয় এবং তারই সন্তুষ্টির পথে ব্যয় করা হয়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 এবং তুমি ছাড়া সবারই কাছ থেকে অমোকাপেক্ষি হতে পারি কারো মোকাপেক্ষি হতে না হয় ও সাল মুহাম্মদ ও আল্লাহি ও সাহবিহি আজবাই नाम आदाय कर जो सम्पद के विशुद्ध कर